বন্দ গুরুপদন্দ ভক্তিদম্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নী নন্দহিত্রী নন্দনন্দনবন্দে রাধিকা চরণ গোপীজন সামূত বৃন্দন বনশাশ কৃপা সিনেবচ পিত পাবনেভাবেভ্য নদিচা লু লংঘত গি কিংবন্দে পরমদমাধব বৃন্দেবা কেশবশতি পে দেবী স্বই নম নারায়ণ নমস্ত নরঞ্চন রম দেী সরস্বতিং বস তথী সংকেতৃষ্ণ কথোপদেশ গৌরী পশনে সুক্ত গুর্ভক্তি ভোক্তি প্রমদা খগোদ্ ধৈ সিভব ভবিহ তীর্থ শিব বিহতদি বন্দে মহাপুষ তে চরকৃসি তোরাজ্জ লক্ষ্মি ধর্মীষ্টারচা যদগা ধরণ্য মেঘদিতপি বধাবোধ বন্দে মহাপুষতে চর হাত পল্লবনকিছা বিসর্জিত কিম্ব স্বদর্শি পূর্ণাগর সারমূর সারাধিকা মেয়ি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ সিআতগদাধর শিবাস গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত স্রিআতদাধর শিবাস গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে র হুলম্বিত ভুজৌ কনকু সঙ্গে তনিত গমলা বিশ্বজর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে হ বংশী বিভূষিত করাদ নবনি রা পীতাাম্বরা দো বিব ফ ধরো পূর্ণেসুন্দরমুখা দরবিদ না কৃষ্ণ পরত নজ কৃষ্ণ na তত নজে বংশী বিভূষিতকা পিদা বর্ণিব পূর্ণে সুন্দর মুখা দর কৃষ্ণ কৃষ্ণত শিলভোক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন যদি আমাদের সমগ্র জীবনটা কেবল অনর্থ নিবৃত্তি করবার জন্য ব্যয় হয়ে যায় সেক্ষেত্রে আমরা অর্থাপত্তির চিন্তা করতে পারব না অর্থাৎ অনর্থ নিবৃত্তির পর কি বস্তু লাভ করব ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন আমরা যদি আমাদের সমগ্র জীবনটা খালি অনর্থ নিবৃত্তির জন্য লড়াই করে কাটিয়ে দিই সেটা তো বুদ্ধিমানের কাজ হয় না যে অনর্থ নিবৃত্তি হয় গুরু কি কৃপাতে যে অনর্থ নিবৃত্তি হয় মহাপ্রসাদ সেবনে অজস্র সমস্ত পদ্ধতি অথচ অনর্থ নিবৃত্তি হচ্ছে না अनर्थनिवृत्ति ना हा पर अर्थापत्ति अर्थात की वस्तुता लाभ करब से सम्बन्धे जो प्रलोभन ना पाई एक क्लियर कन्सेपन ना थे तेरह क्य कर क्यों बस्तुटा प्राप्त जो एत लड़ाई करर्थनिबृत्तर चेष्टा कि जो সেই বস্তুটা সম্বন্ধে পরিষ্কার ধ্যান ধারণা না থাকলে সেখানে লোভ জাগ্রত হবে না লোভনীয় বস্তুতে লোভ জাগ্রত হয় ভাষণ দিয়ে কখনো লোভ জাগ্রত করা যায় না অর্চন পদ্ধতি সুন্দর বলা আছে যুবতী নাম জুনও যথা জু নাম যথা ইত্যাদি কথা অর্চন পদ্ধতিতে বলা আছে কাউকে শিখিয়ে দিতে হয় না তোরা বড়ো হলে যুবতীদের প্রতি যুবতীদের প্রতি আকর্ষণ ফিল করবি বলতে হয় না ইটস অ্যান অটোমেটিক ফ্যাক্টর চৈতন্য চরিতামৃত মহাপ্রভু অত্যন্ত দৃঢ়ভাবে মানি করেছেন সেগুলো একটু জানা দরকার যদিও দুঃখভাবে আমি জানি ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চরাইয়া বলে প্রকৃতি সম্বাসিয়া সমস্ত ব্যক্তি ক্ষুদ্র জীব সব এক একটা করে বিভিন্ন রং বেরঙের দেহ ধারণ করেছে কেউ ফসা একটু কালো কেউ একটু শ্যাম্বর্ণ বিভিন্ন রঙ ধারণ করেছে রূপ ধারণ করেছে ভুতুরে কাণ্ড মায়াদেবী দিয়ে দিয়েছে একজনকে আর সেই নিয়ে যত লড়াই হচ্ছে আর এই অবস্থায় চৈতন্য ক্ষুদ্র ক্ষুদ্রজীবণকে অত্যন্ত দৃঢ়ভাবে শাসন করে বলেছেন मूर्ख जीवगन अप्रकृत सौंदर्य देखते अप्रकृत राज्य विषय वस्तु तरह प्रलोभन तगरूक हो जागरूक कर प्रत्येके जदि एक मायार मध्य डूबे जाए ते का पार कर जख्वा देखी एक डुबंत व्यक्ति डूबे जाके बाचाते गी सातार भलो जान जो ডুবন্ত ব্যক্তিকে বাঁচাবার জন্য কোনো মূর্খ যদি গিয়ে দরদ দেখাতে যায় মুখে স্ত্রীটা ডুবে যাচ্ছে রে চল একটু বাঁচিয়ে দিই ও সমেত সব শুধু ডুববে ও মূর্খানন্দ সরস্বতী জানে না যে ওই ব্যক্তি যা পায় জাপটে ধরবে তখন আর কোনো কোন রকম কোনো তার দিশা পাবে না অ্যাট এনি কস্ট ইংরেজিতে কথা আছে আ ড্রাউনিং ম্যান ট্রাই টু একটা খড়কুটোকে জড়িয়ে ধরবে যদি পায় সে অবস্থায় সম্মুখে যদি সাকে পায় তা তাকে জড়িয়ে ধরবে আর সেও পারবে না সে তো নিজেই সাঁতার জানে না সব শুদ্ধ ডুমে মতো বর্তমান হল ভজনের এই অবস্থাটা দাঁড়িয়েছে শাস্ত বলছেন তীরনাম তরে তো যিনি পার হয়ে গেছেন অগাধ অথই এই সংসার সমুদ্র ভগবত কীর্তন করতে করতে গুরু বৈষ্ণবের কৃপায় যিনি পার অথবা যিনি নিত্য জগৎ থেকে এসছেন তার পার হওয়ার কোনো প্রশ্নেই আসে না সাধন সিদ্ধ নিত্য সিদ্ধ এগুলো সব বিচার আছে যখন পারমাত্রিক রাজ্যের এই বিষয়বস্তু আমরা বিচার করব তখন দেখব মহান বৈষ্ণবগঞ্জ যারা আছেন তেজিয়ান ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে আপনাদের সব কথা বিশ্বাস হয় না আমি জানি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়েতে তার ভক্তগণের প্রভাবের কথা চিন্তা করবেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভক্তিমিন ঠাকুর এরা সত্যি ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে কিন্তু যেহেতু জীবসকল অনিহা প্রকাশ করছে গুরুবৈষ্ণবকে বিদ্বেষ করছে তাদেরকে ভুল বুঝে দূরে সরে যাচ্ছে তাদের হৃদয়ের যে অপ্রাকৃত ভাব তারা অনুভব করতে পারছে না সেই জন্য তাদের সুবিধে হচ্ছে না শিল সরস্বতী ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন প্রভুপাত এই মঠের মধ্যে এরকম অবস্থা করছে একে তো তাড়িয়ে দিলে হয় এরা বাইরে তাড়িয়ে দিলে হয় প্রভুপাত তখন খুব গম্ভীরভাবে বললেন আচ্ছা অসুস্থ ব্যক্তিকে কোথায় পাঠানো হয় কেন হসপিটালে পাঠানো হয় কাম টু দ্য পয়েন্ট এটা তো দসপিটাল এখানে গুরু বৈষ্ণব রয়েছেন আপনাদের চিকিৎসা হচ্ছে আপনারা সিদ্ধ মহাত্মা নন আপনারা যারা এসছেন তারা কি সিদ্ধ নন কিন্তু সিদ্ধ হতে চান কি এটা হচ্ছে দ্যাট ইস দা ভাইটাল কোয়েশ্চেন মতলবটা কি আপনাদের আশয়টা কি ভাগবত বলছেন সজাতির আশয়ের স্নিগ্ধে সাধু সঙ্গ সদবরে। যদি আমার আশয়টার সঙ্গে আপনাদের আশয়টা মিলে যায় जिनेमृत कथार संगे संगे अपना कृतकृतार्थ हो जाए स्वजाति राश स्निग्धे साधु संघाति राश स्निग्धे स्निग्ध साधु आ स्वजाति राशय होते साधु संग्रह जो करा जाए साधु संगे अनथनिवृत्ति स्वाभाविक ब्यापार সাধু সঙ্গে প্রেম প্রাপ্তি হওয়া যায় আমি আজকেও আলোচনা করব ভাগবতের বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল থেকে অবাক হয়ে যাবেন যে কি করে সম্ভব এরা কোনো দিন দীক্ষা পায়নি এরা কোনোদিন কিছু পায়নি বলে মনে হচ্ছে কিন্তু দীক্ষা কাকে বলেন পরীক্ষিত মহারাজের তো দীক্ষা হয়নি মহারাজ সত্যিই তো তাই আপনার তো দীক্ষা হয়েছে আসুন আমার কাছে দেখি আপনার কিরম দীক্ষা হয়েছে দীক্ষা কাকে বলে মহারাজ পরীক্ষিত মহারাজের তো দীক্ষা হয়নি ঠিকই কথা अपना तो दीक्षा सा, हो गत साल दीक्षार की फल पेल मूर्ख मानुष सक सब किस विचार कर हृदय दाना बेधे थके अशास गीता संशय आत्माशती जर ही गुरु बैष्णव भगवान प्रति बिंदुम्र संशये शीघ्र ही संशय के समाधान करते हैं संसय के पोषे रेखा देने कैंसार आस्ते आस्ते छड़िए पड़े संशय नहीं कग्रगति दिव्यज्ञान जत दद्द कुरियत पाप्य संशयम दीक्षार पद्धति की दिव्यज्ञान अपनार हृदय प्रकाशित इट हो इट्स ए मत ही जदिना বলে না হলো কি জন্য হল না ভেজাল গুরু নাকি নাকি গুরুদেব ঠিক আছে তুমি ভেজাল নাকি তোমার শরণাগতিতে ভেজাল হয়েছে কিছু একটা ব্যাপার আছে কি কারণে তুমি দিব্যজ্ঞান পেলে না আমরা তো শুনেছি দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণধরে করে আত্মসং এসব কথা শুনেছি কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে আর গুরু ভক্তে সকলই গুরু ভক্তে গুরুর গুণ সকলই সঞ্চার এটা সিন্টম লক্ষ্য করবে যে যদি জগতের লোক প্রচুর পরিমাণে একদিকে দৌড়াচ্ছে মালা ফুল নিয়ে লক্ষ লোক দৌড়াচ্ছে সমস্ত লোক বঞ্চিত হচ্ছে জগতের লোক বঞ্চিত হতে চায় বলেই বঞ্চিত হচ্ছে তারা নিজের হৃদয়তের কপটতাকে পুষে রাখে বলেই তাদের এই অবস্থা যদি বাস্তব তাদের সত্য অনুসন্ধানের তাগিদ জাগদ। তাহলে ভগবানও রয়েছেন দাঁড়িয়ে বলরাম এই জন্য দাঁড়িয়ে রয়েছেন যে যেসব ব্যক্তিগুলো সত্যের সত্য অনুসন্ধিতা জাগবে তাদের জন্য আমি আছি আমি তাদেরকে রাস্তা দেখাব বলরাম এই জন্যেই থাকেন বলরাম ভিন্ন ভিন্ন মূর্তিতে ভিন্ন ভিন্ন সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এই জগতে বিচরণ করেন যাকে দেখেন দুস্থ অবস্থায় কাঁদ যে সত্যকে জানতে চায় তাকে ধরে উঠিয়ে দেন পাড়ে তুলে দেন আর তাকে পরম সত্যের কথা জানিয়ে তাকে রক্ষা করে দেন অপ্রাকৃত জগতের দিকে ছাড়িত করেন পহুপাত বলছেন আপনি যে একে দিতে বলছেন এতো অসুস্থ এতো গৌড়ীয় হসপিটাল এসছে গৌরী হসপিটাল বলে পহুপাদের সময় একটা আর্টিকেল লেখা হয়েছে এখানে সব শতরম শতরজতম তিনগুণে অ্যাফ্লিকটেড বিভিন্ন জীব অ্যাডমিশন করানো হয়েছে এর মধ্যে তাদেরকে যেহেতু চিকিৎসা চলছে এখন চিকিৎসক যদি হসপিটালে না থাকে কথাটা খেয়াল করবেন কি বলতে চাইছি যদি হসপিটালে চিকিৎসক না থাকে প্রচুর পরিমাণে রুগী চলে এলো তাহলে যে অবস্থা এখন তাই হয়েছে আর আমাকে কিছু বলবার নেই এই উত্তরটাই হল পারফেক্ট যে হসপিটালে প্রচুর রুগী আছে একটাও ডাক্তার নেই সেই হসপিটালে কী হয় লড়াই কর নাক ফাটা এদিক ওদিক ছোটাছুটি কর হিংসা কর মাশ্চর্য কর দ্যাট ইজ দ্য সিচুয়েশন অ্যাট প্রেজেন্ট এটাতে আমার কিছু করার নেই আমি স্ট্যান্ডার্ড কথা বলতে বসেছি যেটা হওয়া উচিত সেটা আমার সমালোচনার কোনো উদ্দেশ্যই নেই ঘৃণা করি আমি যেটা করলে সমাধান হতে পারে নির্মস্বর হৃদয়ে ভালোবাসা নিয়ে টুকুই খালি তুলে ধরবার ইচ্ছা তা সেই সময় সেই তার্কিক ব্যক্তি বললেন ঠিক আছে আপনি যদি মনে করেন যে হসপিটালে এদেরকে অ্যাডমিশন করেছেন বলে তাহলে তো জগতে অনেক লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওগুলোকে নিয়ে আসুন ঠিক এরকম তর্কের খাতিরে বৈষ্ণবের সঙ্গে বলছে না। হ্যাঁ তাদেরকে আনতে পারি আমি সবাইকে আনতে পারি কিন্তু প্রোভাইডেড তারা রোগী বলে স্বীকার করে তারা রোগী বলে স্বীকারই করে না আপনাদের মধ্যে কজন আছেন যে এসে স্বীকার করে হ্যাঁ আমি রোগগ্রস্ত আমাকে বাঁচান কেউ বলে না সবাই নিজের বাহাদুরিটা বজায় রাখবে কেউ নিজে গুরুচরণে বৈষ্ণবচরণে সাবমিশন হান্ড্রেড পারসেন্ট করে না এবং বলে না যে আমি অসুস্থ আমাকে বাঁচান কেউ সনাতন গোসাইয়ের মতো প্রশ্ন করে না কে আমি কেন মরে যারাপত্র হয় ইহা নাহি হি জানি কইছে হিত হয় এইসব প্রশ্ন করে না বদ্ধজি সেই জন্য তাদের উদ্ধারের রাস্তাও খোলে না এটা আমাদের কিছু করার নেই সহশী থাকু বলছেন এখানে যদি ওরা অ্যাডমিশন হয় আসে আমি তাদের চিকিৎসা করবো নিয়ে আসুন তাদেরকে আমাদের প্রচার কার্যটা কি জন্য যে যেখানে যে অবস্থায় রয়েছেন তারা যদি মনে করেন যে আমার উদ্ধার দরকার সংসার এনাফা ফিট হয়ে গেছে সংসার দেখেছি তারপর তাদের সেই নিজেকে আমরা যদি আপনি নিজের দুস্থ অবস্থার কথা সম্বন্ধে ওয়াকিবহল না হন দ্য সিচুয়েশন ইন হুইচ ইউ আর পুট এট ইন ইফ ইউ ফিল ইট ভেরি কমফর্টেবল যদি তুমি মনে করো যে তুমি ভালো আছো তাহলে আর আমাদের তো দরকার পড়ছে না তাহলে আমাদের কি দরকার পড়ছে তোমার কাছে প্রয়োজন নেই যখন তুমি মনে করছো হ্যাঁ সংসারে আমি ভেসে যাচ্ছি সেই অবস্থায় তুমি স্মরণাপন্ন হবে তারপর তোমার পারমাত্রিক জগতের রাস্তা আস্তে আস্তে খুলবে এই হলো কথা সেখানে বলা হয়েছে যে সরস্বতী যজ্ঞ জানিয়েছেন যে যদি তোমার সমগ্র জীবনটা খালি তুমি ঘষা ঘুষি করছো করে সারা সমগ্র জীবন তুমি একই কথা বলছো করে অনর্থ নিবৃত্তির জন্য সমগ্র জীবন তুমি কাটিয়ে দিলে মহারাজ তুমি মৃত্যুর সময় কি জবাব দেবে শরীর তো তোমার যাবে আজ না হলেও কালকে তুমি সেই সময় কি জবাব দেবে কি নিয়ে যাবে অনর্থ নিবৃত্তি বড় কথা নয় অনর্থ নিবৃত্তির পর কি এক জিনিসটা আমি পেতে পারি কী অপ্রাকৃত বস্তুটা কি আনন্দময় বস্তুটা কি অসমর্থ বস্তুটাকে আমি পেতে পারি এ সম্বন্ধে যা ধ্যান ধারণা নেই সে অনর্থ নিবৃত্তি হয় আমরা দেখি যে অনেক সময় প্রকৃতিকেও জর জয় করে নেয় প্রকৃতির কোনো গুণ তাকে আর পীড়া দিচ্ছে না তারপরেও দেখা যায় যে হয়তো মায়াবাদী হয়ে গেল কিংবা নির্বিশেষবাদী হয়ে গেল কেন অনর্থ নিবৃত্তি হয় সাধু সঙ্গে অনর্থ নিবৃত্তি হওয়ার পর তারপরে যে বাস্তব সাধুসঙ্গ আরো হয় সেটাকেই ব্রহ্মা বলেছিলেন সেইটাকেই ব্রহ্মা বলেছিলেন জ্ঞানে প্রয়াস মুদাস নমন্তি এবং জীবন্তী সন্মুখ রীতাম ভবনীয় বার্তম স্থানে স্থিতা সত্যি তনবাং মনোভীর যে প্রায়শ অজিত তৈ স্ত্রী লক্ষ্যাম সাধুগণ সাকাসে স্থানে স্থিতা মানে হচ্ছে সাধুগণ সাকাশে অর্থাৎ আমি থাকব কিরম ভাবে তনুবাং মনোভি কায় মনোবাক্যে আমি সর্বাঙ্গীনভাবে আমি স্মরণাগত হয়ে গুরু বৈষ্ণবের চরণেই বিরাজ করবো কেন গুরু বৈষ্ণবের কি আছে বলে গুরু বৈষ্ণবের চরণে এই আছে শতাং সংজ্ঞাদ মামবীর্য সংবিধর্ণ রসায়নকা তো সোনাদ আশু অপবর্গ বত্মি শ্রদ্ধা ভক্তিরতি রণুরতি রণুক্রমিশ এইটা সুবিধা হবে সাধুগণ যেখানে থাকেন সেখানে মানুষ বিষয় বার্তা থাকে না কোনো মতেই থাকতে পারে না আমরা গুরুপাত পদ্মকে গুরুবর্গের সঙ্গে কিছু সঙ্গ হওয়ার কিছু সৌভাগ্য হয়েছে কোন সময় ভুলের জন্য আমি দেখিনি গুরুপাত পদ্মের শ্রীমুখে কোনো দিন জীবনও আমি দেখিনি যতটুকু তার সঙ্গে সঙ্গ হয়েছে কিন্তু কৃপা করে সঙ্গ দিয়েছে সঙ্গ আমি করতে পারি না সব প্রকাশ বস্তুর সঙ্গে কোন দিন চ্যালেঞ্জিং মুড চলে না কোনো গুরু বৈষ্ণব যদি তোমাকে ঠকিয়ে দিতে চাই তোমার সঙ্গে বাঁচালের মতো অভিনয় করবে বোকার মতো কিছু জানে না তোমাকে ঠকিয়ে দিয়ে পাঠিয়ে দেবে আবার যদি মনে করে এর কাছে আমি নিজেকে প্রকাশ করব। তখন সেই বৈষ্ণব নিজেকে প্রকাশ করে দেখ আমি খেয়ে আর তা খেলো ভাবে এ কি এক এ আমার কি হলো গুরু বৈষ্ণব তোমাকে ঠকিয়ে দিতে যায় বলে এই চলে যাক আমার কাছ থেকে এ দরকার নেই কেন এই জানে এর যে অবস্থা হৃদয় এ পারবে না কি পানিতে সেই জন্য কাকে বঞ্চনা করে কাকে কিপা করে এর মধ্যে সাধুদের কোনো মাল করি প্রাপ্তির কোনো ইচ্ছে নেই স্বার্থপরতা নেই এগুলো জীব আত্মাগুলো যে হৃদয়ের যে অবস্থা হৃদয়ের অবস্থা সেই অনুপাতে তারা বঞ্চিত হয় বা লাভবান হয় কখনো কখনো বঞ্চিত কখনো লাভবান হয় সেটা নির্ভর করছে তাদের হৃদয়ের অবস্থাটা কি গুরুবৈষ্ণব কিছু ঘুষ নেওয়ার পক্ষপাতি নয় এখানে প্রশ্ন হলো তাহলে আমাদের আমি উত্থাপন করেছিলাম যে গৌড়ীয় গগনে কী আদর্শটা আছে কি বস্তুটাকে পেতে পারে সেই প্রলোভন যদি আপনারা না জানেন না পান তাহলে আপনাদের লোভনীয় বস্তুতে লোভ আসবে না আর লোভ কারণ কোনো শাস্ত্র পরে কোনো লোভ হয় না লোভ উৎপত্তি হয়েছে কাউ তোমার রসগোল্লার প্রতি লোভ হয়েছে স্বাস্থ্য পরে এড়তে পারে না তোমার এমনিতে পূর্ব সংস্কারে তোমার এরকম আছে কিন্তু এটা তাকে বই পড়ে শিক্ষা করতে হয়নি বই পড়ে শিখে নিয়ে যে তারপর লোভ ছে এটা হয়নি এই জন্য বলে লোভনীয় বস্তুতে শতপ্রবৃত্ত হয়ে লোভ আসে লোভ আসে আর লোভ হওয়ার পর কিসে লোভ হলো নানন্দনন্দন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস তার অপ্রাকৃত আনন্দময় যে বিলাস তাতে লোভ হলো। এইবার তখন লোভ হওয়ার পর এই লোভনীয় বস্তুটাকে কি করে পাওয়া যাবে তার জন্য স্বাস্থ্য তোমাকে বিভিন্ন রকম পথ বলে লোভ উৎপত্তির জন্য তোমাকে স্বাস্থ্য পরে লোভ হবে এটা হয় না এই প্রথমেই বলে বিধি বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নযানে রাগমার্গে করায় বোঝে প্রবেশ তুমি প্রথমে বিধিমার্গে চলতে থাকো তোমার গুরু বৈষ্ণবের শ্রীমুখে শুনতে শুনতেই যদি সেরকম বৈষ্ণবের সঙ্গে দেখা হয় যার হৃদয়ের প্রেমের ঝলক তোমার হৃদয়তে প্রবিষ্ট হয়ে যাবে ভক্তিম ঠাকুর এই ব্যাখ্যা করছে ভক্তিমন ঠাকুর বলছেন যেমন আকাশে বিদ্যুৎ চমকায় এক মেঘ আর মেঘের পাশাপাশি এলো তাদের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স রয়েছে আধানের কম বেশি রয়েছে কাছাকাছি আসার পরে পোটেন্সিয়াল ডিফারেন্সটা চট করে আধানটা এক্সচেঞ্জ করে ব্যালেন্স হয়ে গেল আর সেই তাড়াতাড়ি ওই পোটেন্সিয়াল ব্যালেন্সটা হওয়ার জন্য মেঘে মেঘে ঘর্ষণ হয়েছে বলে তুমি মনে করলে ঘর্ষণ হয়েছে বলে তুমি মনে করলে এবং তখন সেখানে গর্জন হলো এবং সেখানে একটা লাইটনিং হলো একটা বিদ্যুৎ চমকে গেল বক্তব্য ঠাকুর ঠিক এরম বলেছেন যে এক মহান বৈষ্ণব যার হৃদয়তে প্রেমে বিগলিত আছে সেই বৈষ্ণবের শ্রীমুখে যদি কথা শুনতে থাকে সেই তত্ত্বজ্ঞানী প্রেমী পুরুষের মুখে তাহলে সেখানে শুনতে শুনতে যদি তার হৃদয়তে এরকম অবস্থা হয় সেই যদি তার বাস্তবিক কিপা পেয়ে যায় সবাই মহারাজ শুনতে আসে শুনতে সবাই আসে কিন্তু কিপাতো সবাই পেতে পারে না বা হয় না পরিপূর্ণ কিপা কিপাব অবশ্যই পায় কিন্তু পরিপূর্ণ কিপাকেও সহজে পেতে পারে না যার সেরকম কপাল আছে সে পেয়ে যায় এই অবস্থায় বলা হচ্ছে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন আমি জানিয়েছি যে তিন চার দিন আগে জানিছিলাম মনে করে দেখুন স্মৃতিশক্তি আপনাদের কম থাকলে মেধা কম থাকলে সেখেতে আপনাদের এই সমস্ত কথা যদি স্মৃতিতে না থাকে বড় দুঃখের বিষয় সেখানে বলছেন যে তোমরা এই জাগতিক ব্যক্তিদের সঙ্গে জগতের লোকের সঙ্গে এই জগতের সঙ্গে আপনারা আপনাদের আপনারা আপনাদের যে ভাবধারাকে এই জগতের চিন্তা স্রোতের সঙ্গে মিলিয়ে ফেলবেন না ছিল সরস্বতী জগৎ জানিয়েছেন আপনারা আপনাদের হৃদয়ের যে ভাবধারাটা আছে সেটাকে জগতের চিন্তা স্রোতের সঙ্গে কখনও মিলিয়ে ফেলবেন না আপনি যদি আপনার চিন্তাধারাকে জগতের স্রোতের সঙ্গে মিশিয়ে ফেলেন তাহলে তো আপনি সহজিয়া হয়ে গেলেন বা অভক্ত হয়ে যাবেন নির্বিশেষবাদী মায়াবাদী হয়ে যাবেন কেন সঙ্গ শব্দে বলে পৃথিবী বিনিময় অনেকেই সাধু সঙ্গ করে কিন্তু সাধুর সঙ্গে পৃথিবী বিনিময় করে সেই জন্য তাদের সুবিধা হয় না ছিল সন্ত গোস্বী মহারাজের কাছে সন্ত একটা ঘটনা বলতেন আর সবাই হো হো করে হাসত বলে একটি নাতনি একটা দাদ দাদি দাদিমা তার নাতনিকে নিয়ে এসছেন মঠেতে প্রায় আসেন নাতনিটা স্কুলে পড়ে আর মাঝে মাঝে সময় চল একটু মঠে ঘুরে আসে সময় আছে গিয়ে ঘুরে এলো ছিল মহারাজের মুখে সমস্ত শুনল একাদশীদের কী কী করতে হয় সব শুনে গেল পরের দিন এবার কিছুদিন পরে একদিন একাদশী উপস্থিত হয়েছে এই শ্রবণ করার পর একাদশীর মহিমা এবার সেই দিদিমা সেখানে তার বাচ্চার মাকে বলছে এই রুটি হয়ে গেছে খুকিকে দিয়ে দে টিফিন গাড়ি করে স্কুলে যাবে খুকি বলছে মা দিদিমা আজকে না একাদশী মহারাজ কালকে বললো সেদিনকে আজকে একাদশী না দিদিমা বলছে ফেলে দিয়ে যেতে হয় এটা আপনাদের নীতি মঠে মহারাজ পাগল বসিয়ে দিলেই বলতে থাকে দু পাঁচ ঘন্টা ও শুনে এখানে ফেলে দিয়েও চলে যান সন্ত বসি মহারাজের কথা এই অবস্থায় যতক্ষণ থাকে তখন জীব মঙ্গল কি করে হতে পারে বলুন আপনারা হয় না সেই জন্য বলছেন যে জগতের চিন্তা স্রোতের সঙ্গে নিজেদের চিন্তা মিলিয়ে ফেলবেন না আমরা সারস্বত গৌড়ীয় পরিবারে গৌড়ীয় পরিবারে বিশেষত সারস্বত গৌরীয় পরিবারে সারস্বত গৌড়ীয় পরিবারের সাধকদের প্রহুপাত জানাচ্ছেন যে আপনারা আপনাদের বিশেষতাটাকে স্পেশালিটিটাকে মেনটেন করে যান জগতের চিন্তাশতার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলবেন না এই স্পেশালিটিটাকে মৃত্যু পর্যন্ত বজায় থাকেন না মৃত্যু পর্যন্ত না মৃত্যুর পরেও যদি আপনি নিত্য জীবন প্রাপ্ত হন সেখানেও আপনার স্পেশালিটিটাকে বজায় রাখুন কি স্পেশালিটির কথা বলছেন বুঝতে পারলাম না কি স্পেশালিটি হ্যাঁ সরস্বী বলছেন স্পেশালিটি বলতে চাইছি সিদ্ধান্তগত স্পেশালিটি সিদ্ধান্ত বলতে চাইছি সেবাগত স্পেশালিটি সেবাগত এ দুটো হচ্ছে এক অর্থক আমি দুটো ভেঙে বলে দিলাম কেন আপনাদের মাথায় ঢুকবে না যেটাই সেবা সেটাই সিদ্ধান্ত ওই মহারাজ খুব ভাষণ দিতে পারেন ভালো সেবা করতে পারেন না কাজকলা ওই মহারাজ কি মহারাজ মরা হাঁস মরা হাঁস মহারাজ না মরা হাঁস এন গুরুপাত বল যে মরা হাসেরা। যেটাই সিদ্ধান্ত সেটাই সেবা যার সিদ্ধান্ত আছে তার সেবা আছে যার সেবা আছে তার সিদ্ধান্ত একটা অপরের পরিবহ এইসব গুপ্ত সিদ্ধান্ত মহারাজ তোমরা কোনোদিন শুনেছ কিনা আমি জানি না কোনো দিন শুনেছি কিনা জানি না আর শুনবে কিনা জানি না এলো সিদ্ধান্ত তিনি সিদ্ধান্তবিদ অথচ তিনি গুরু নন বহু পদ্মজির কথা যিনি সিদ্ধান্তবিদ তিনিই গুরু উনি তো দেন না দীক্ষা কাকে বলে পরীক্ষিত মহারাজ কেবল করেছিলেন কানে তো ফুঁক নেননি তো ফুঁয়ের তো অভাব হয়নি কানেতে শ্রীমদ ভাগবতী মহাপুরাণ কাকে বলে আমি তোমাকে আগেও বলেছি যা তোমার দীক্ষা হয়েছিল বারো বছর চোদ্দ বছর বা পঁচিশ বছর আগে সেই দীক্ষাটার কাজ এখন হচ্ছে তোমার দীক্ষার এক্সপ্ল্যানে হোয়াট ইউ তুমি যে দীক্ষাটা নিয়েছ তার এখন আমি ব্যাখ্যা করছি আমার এখানে দীক্ষা চলছে তোমার তুমি বুঝতে আমি কি বলতে চাইছি কত বড়ো উঁচু কথাটা তোমার অনুভব হচ্ছে না তোমার দীক্ষা হচ্ছে এখন তোমার দীক্ষা কবে কমপ্লিট হবে কবে দেখো এবার তুমি যে দীক্ষা নিচ্ছ সেটার এক্সপ্ল্যানেশন ব্যাখ্যা হচ্ছে দীক্ষা কাকে বলে কি ভাগবত কথা যদি তোমার সময় হয় আমি ভাগবত সামনে বলে যাচ্ছি তুমি সে বাতে প্রতিষ্ঠিত হবে তুমি যদি না শুনে থাকো দ্যাট ফর আই এম নট রেসপন্সিবল আমি ঘুষ খেয়ে তোমার কাছে হরিকথা বলতে আসিনি সেই জন্য তোমাকে সিনসিয়ারলি সেই আত্মসমর্পণ করেছে সে হরিকতা শোভনের দায়িত্ব বলেছে তোমার তরফ থেকে বাকি দায়িত্বটা গুরু বৈষ্ণব আমার মতো ব্যক্তিকে দিতে পারে তাদের শক্তি সঞ্চার করলে সব কিছুই সম্ভব আমরা গুরু শক্তিতে আস্থা রাখতে পারি না গুরুবৈষ্ণব যাকে শক্তি সঞ্চার করেন তার পক্ষে কী না সম্ভব পঙ্গুং লংঘাইতে গিরিম এটা আমরা বিশ্বাস করি না পঙ্গুং লঙ্ঘাইতে গেরিম এটা আমরা বিশ্বাস করি না বিশ্বাস করতে চাই এটা হতে পারে না ও লেখা আছে লেখা থাকতে পারে পঙ্গুম লঙ্ঘাইতে গিরিম এটা সম্ভব পঙ্গুকে তিনি পার করে দেবেন অনায়াসে আছে। যায় যার ভক্তি বলে জিনিসটা থাকে গুরু বৈষ্ণবের দৃঢ় বিশ্বাস থাকে ছিল সচ্চিদানন্দ ভক্তিমে ঠাকুর আমার মতো পাগলকে বোঝাবার জন্য শেষ জীবন পর্যন্ত এই প্রার্থনা করে গেছেন বৈষ্ণবের বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে ভক্তিমেয় ঠাকুর প্রার্থনা করছেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক খনে। ক্ষণে আমার তো বৈষ্ণবের বিশ্বাস নেই আমি বৈষ্ণবের কাছে এই বৈষ্ণবকে কোনোদিন দু চার ছ মাস বৈষ্ণব বলে ডাকলাম এক বছর দু বছর তারপর সঙ্গে সঙ্গে চলে গেলাম মায়াবাদী যুগল কিশোর এদিক কথা বলছে সেখানে চলে গেলাম তার কীর্তন শুনতে আমি কি করে ভক্ত হলাম কে তোমার গুরুদেব কি তোমার সম্বন্ধ জ্ঞান হয়েছে গুরুদেবের থেকে নিয়েছো কি মন্ত্র কি কি তোমার সুবিধে হয়েছে বলো তুমি তো অভিমান করছো আমি দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়ে তোমার কি কী সুবিধে হলো আমার তো অনেক সুবিধে হয়ে গেল গুরুপাদ আমাকে তো বাইরে দিতে একটা পয়সাও দেয়নি আমি নিঃস কিন্তু আমার সুবিধে হয়েছে গুরুপাদ পদ্মার কাছে আমি কখনোই বেঈমানি করবো না বলব না গুরুপাদ পদ্মা আমাকে ঠকিয়ে গেছেন আমার নামে কোনো সম্পত্তি রেখে যাননি কৌপিনটা খালি সম্পত্তি এটা বলবো না গুরুপাদ পদ্মা আছেন তিনিই আমার সম্পত্তি সম্পত্তি কাকে বল। আমি তো আগেও আলোচনা করেছি বদ্ধজীবের সম্পত্তি সম্বন্ধে ধারণাই নেই এই কথা আমি শুরুতে যখন এখানে এসে পুরুষোত্তম শুরু হয় তখন বলেছিলাম আলোচনা করেছিলাম তোমরা মনে রাখতে পারো বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিসরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি এটি তো তোমার মৃত্যুকালে যদি নারায়ণ স্মৃতি না থাকে টাকা টাকা চিন্তা করো অন্য অন্য কিছু চিন্তা করো তাহলে তোমার লাভ কি হল তোমার তো অন্তিমে নারায়ণ স্মৃতি ভাগবত বলছেন সমস্ত বাহাদুরি বোজা যাবে অন্তিমে যখন তোমার মুখে কেউ জল দেওয়ার থাকবে কি থাকবে না জানি না সেই সময় তোমার নারায়ণ স্মৃতি থাকবে ভগবৎ স্মৃতি আর নারায়ণ স্মৃতি তোমার থাকলে হবে না আমি তো ইন জেনারেল বললাম বিষ্ণু স্মৃতি নারায়ণ স্মৃতি হ্যাঁ আমি তো সাধারণভাবে বললাম কিন্তু তোমার তো গৌরী বৈষ্ণবের উচিত নন্দনন্দন শ্রীকৃষ্ণর স্মৃতি থাকবে তোমার তো আরাধ্য ভগবান বনেস্থ ধ্যাম বৃন্দাবনম রাম্মা কাচিত উপাসনা বোঝবদী বর্গে নজল্পিতা এইগুলো তোমার স্মৃতি থাকবে তোমার তো নারায়ণ স্মৃতি না স্বাভাবিকভাবে বলার জন্য সবার জন্য এক কথা বলা হল বিষ্ণু স্মৃতি সততং মর্তব্য বিষ্ণুম বিস্মর্তব্যম নজাত উচিত সর্বে বিধি নিষেধা সমস্ত বিধি এবং নিষেধ হোয়াট টু ডুট হোয়াট নট টু ডু হোয়াট টু ডু হোয়াট নট পয়েন্ট একটা পয়েন্টের ওপর ডিপেন্ড করছে সেটা কি সততম স্মর্তব্য বিষ্ণু তোমাকে সবসময় কন্টিনিউ ঘুমেতেও ঘুমোলেও চলবে না আর যদি ঘুমো ঘুমোতে পারো ঘুমলেও ভগবৎ চায় মায়াদেবী তোমার বেদে এসে তোমার সঙ্গে সঙ্গ করে যাবে সেটা আমি হতে দেবো মায়া দেবী তোমার স্বপ্নে এসে বলল সেটা হতে দেবো না আমি হবে না তাহলে ভাগবত শুনছ কেন মায়াকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না যত তুমি মায়াকে প্রশ্রয় দেবে তত তোমার সামনে এটা হচ্ছে বেহায়া বেহায়া বলে সে গৌরকিশোর দাস বাবাজী মহারাজ আমাদের শিক্ষার জন্য বলেছেন যে এই মনকে সকালবেলা উঠে জুতোর ঘা মারতে হবে খুব বিষ ঘা এ এগালে ও গালে কোনো সময় যদি তার কেউ মুগ একটা দিয়ে গেল কোন প্রসাদ মুগ বাটি গৌর কিশোর বাবা মনে হল যে মুগডাল ডাল এসে সঙ্গে সঙ্গে নিজের নির্ভেদ হলো মুগডাল ডাল খাবি মুগ খাবি চল মুগ ডাল খাওয়াচ্ছি বল মুগডালের ডালের বাটি নিয়ে গিয়ে গঙ্গাতে জলের মধ্যে দিয়ে সেখান থেকে কিছু মাটি খেয়ে চলে এলেন খা মুগ কত খাবি খা বদ্ধজীবের এরকমই শাসন দরকার কিন্তু কেউ মেনে নেবে গুরু বৈষ্ণবকে মারতে আসবে মেরে দেবে তারা তারা মেরেই দেবে গুরু আক্রমণ করবে আমরা তো দেখছি তাই আমরা তো দেখছি তাই জন্য গুরুবৈষ্ণব মৌন ধারণ করছেন যা এবার কোথায় যাবে। তুই ঠকাবি গুরু তোর তোর ক্ষমতা আছে তুই গুরু বৈষ্ণবকে ঠকিয়ে দিবি অনন্তকালের জন্য ঠকিয়ে দেবে যা এবার ঘোর ঘোর এবার অনন্তকাল এই পৃথিবীতে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা যা এবার ঘোর কত জন্ম ঘুরবি চাটনি খা সেই জন্য মহাপ্রু বলেছেন বলছেন ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চরাইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া প্রকৃতি সম্ভাষণ করছে ক্ষুদ্র জীব প্রকৃতি কাকে বলে প্রকৃতি কাকে বলে স্ত্রীগণ পুরুষকে সম্ভাষণ করছে পুরুষ ও স্ত্রীকে সম্ভাষণ করছে প্রকৃতি যত লোভনীয় বস্তু সবের তো করছে সব সব প্রকৃতি কে পুরুষ আছে পুরুষ তো একজন কৃষ্ণ মায়াদেবী তোমাকে পুরুষ দেহ বলে দিয়েছেন দুদিনের দিনের জন্য পরের জন্মে দেখা গেল তুমি আমার মেয়ে ছেলে হয়ে গেলে পুরঞ্জন উপাখ্যানে পুরঞ্জন উপাখ্যান সম্বন্ধে বলা হয়েছে তোমার যদি ধ্যান ধারণা থাকে কোন স্ত্রী জাতির প্রতি আকর্ষণ মৃত্যু সময় তুমি হয়ে গেল স্ত্রী জং জং ব্যপি স্মরণম ভাবম তাই যন্তে কলে বরম ইত্যাদি এইসব কথা বলা আছে ভাগবত ভগবদ গীতাতে সেই জন্য সেখানে বলছেন যে তুমি নিজের চিন্তাধারাটাকে জাগতিক চিন্তা ধারার সঙ্গে মিশিয়ে ফেলো না এইটি আমার তোমাদের চরণে অনুরোধ সবার চরণে যে কেউ যেন নিজের গৌরীয় বৈষ্ণব হিসাবে নিজের বিশেষতাকে বজায় রাখো ব্যবচারকে প্রশ্রয় দিও না কোনো দিন তাহলে জগন্নাথের চোখ বড়ো বড়ো যেখানেই থাক দিক দেবতা দেখে ফেলে অগ্নি দেবতা আছে বায়ু দেবতা আছে ঘরের অন্তঃকরণে ভেতরে যদি লুকিয়ে তুমি কিছু ব্যবচার করো তাহলেও কিন্তু ভগবান দেখে ফেলবে তার সূর্য সাক্ষী আছেন বায়ু সাক্ষী আছেন দিগ দেবতা সাক্ষী সবাই তোমার দেখে ফেলবে তুমি লুকাতে পারবে আর সেই অনুযায়ী তুমি তোমার কর্মফল পেয়ে তোমার কর্মফলটার জন্য ভগবানকে দায়ী করতে পারবো না ভগবান তোমার কর্মফলের জন্য দায়ী নয় কেন দায়ী নয় ভগবান তো বলেছে মাময়ী বংশ জীব লোকে জীবভূত সমত হু ঠিক আছে বলতে হলো কি মামি বংশ জীব লোকে জীবভূত সনাতন কিন্তু ভগবান কান খুলে শুনে নিতে হবে এই সিদ্ধান্ত তাহলে ভগবান জগন্নাথকে এসে কেউ গালাগাল দিতে পারবে না নিজের ঘরের কোনো কিছু হল সেটা কি না বদ্ধ জীব প্রত্যেকটা জীবের যে যত জীব আছে অনন্ত জীব রাশি জগতে ভগবান কোনো জীবরাশির স্বাতন্ত্রটাকে নাশ করেন না ভগবান অনন্ত জীবরাশি অনন্ত ব্রহ্মাণ্ডে ঘুরছে অনন্ত ব্রহ্মাণ্ড ধুলির মতো ধুলিকণার মতো উঠছে অনন্ত ব্রহ্মাণ্ডে তোমার শরীরটা তো কোনো এক্সিস্টেন্সই নয় তুমি পোকামাকড়ও নয় এই ব্রহ্মাণ্ডের তুলনায় আমরা পোকামাকড়ও নয় ভাইরাস ব্যাকটেরিয়াও নয় তার থেকেও যদি ছোট কিছু সাইজ থাকে সেটা হবে এই ব্রহ্মাণ্ডের তুলনায় সেই বিজিব সকলের কত স্পর্ধা দেখে নেবো আমি তোকে কি পেয়েছিস কি যেদিন দেখে নেবো বললো সেদিন রাত্রি হলো ওকে দেখে নিল জমরা পিন্ডি চটকে গেল চলে গেল ওই দিনে কিন্তু বিকেল ভালো ঝগড়া করলো দেখে নেব তোকে হ্যাঁ দেখে নেবা দেখবি কি চশমা পরে দেখতেই তো আছি দেখ এই দেখে নিল দেখে নি দেখি রাত্রি দশটায় ওই চলে গেল কে কাকে দেখে নেয় জগতে দেখবার মতো কি আছে তুমি দৃশ্য তুমি দ্রষ্ট অভিমান ছেড়ে দাও দ্রষ্ট অভিমান যতদিন রাখবে তোমার এই বন্ধন দশা যাবে না তুমি দৃশ্য জগন্নাথের কাছে তুমি দৃশ্য এই জগন্নাথ আমি তোমার কাছে এসছি আমার মতো জীবকে একটু দেখো আমি তো তোমাকে দেখতে পাই না প্রভুবার বলছেন বদ্ধজীব জগন্নাথ দেখতে এসে পুঁয়ে পুই শাকের মাচা দেখে প্রহুবার বলছে জগন্নাথ দেখতে এসে পুঁই পুঁয়ের মাচা করে না লোকে সে পুঁয়ের মাচা দেখে কতটা উঁচু কতটা পুঁই শাক হয়েছে সেখানে চিংড়ি মাছ দিয়ে খাব কালকে ভাস জগন্নাথ দেখতে এসে ভদ্রজী পুঁয়ের মাচা দেখে জগন্নাথ দেখবে এত সোজা জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ দেখানো শিখিয়েছেন রাধা লিঙ্গিত বিগ্রহ তুমি দেখবে জগন্নাথ না জগন্নাথ তোমাকে দেখবে হে ক্ষুদ্রজি দর্শন শিখেছ তুমি সেদিনকে কিঞ্চিত উত্থাপন করেছিলাম আমি যে সুদর্শন চক্রের যতদিন কিপা না হবে তোমার দর্শন কুৎসিত দর্শন কোনোদিনই যাবে না কুৎসিদ দর্শন নুংরা যেদিকে তাকায় যাহা যাহা নৃত্য পরে রক্ত মাংসে যেখানে দেখি রক্ত মাংস এইটা একটা মেয়েছে এইটা একটা ব্যাটা ছেড় এইগুলো দেখি আমার দর্শন এগুলোকে কিরকম ভাবে মার্জন করতে হয় এটা গৌরী মঠে এসে শেকো বাজারে দৌড়ো না বাজারে দৌরে কি জানবে সেখানে গৌরী মঠে এসো গৌরীয়গণের কাছে এসো গৌড়ীয়গণ এক একজন গৌরী মঠের মোবাইল সোবাইল গৌরীয় এক একজন ভ্রাম্যমান গৌরী মঠ তারা যেখানে যাবে গৌরীয় মঠ সেখানে অবতীর্ণ হবে যেখানে যাবে বৃন্দাবন সেখানে আসবে যেখানে যাবে সেখানে বৃন্দাবন চলে আসবে করুণা করে বৃন্দাবন অবস্থা বৃন্দাবন গৌরী মঠ একই বস্তু চৈতন্যমঠ চৈতন্যদেব একই বস্তু চৈতন্যমঠ আর চৈতন্যদেব আলাদা নয় যেই চৈতন্য মঠ সেই চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকেই তিনি এনেছেন প্রভুপাত করুণা করে চৈতন্য মঠরূপে আমাদের কাছে রেখেছেন যেখানে আমরা এক আশ্রয় বৃক্ষ আনুগত্যতে সেবা করে সেবা করবার চেষ্টা করব করে পরম লাভ অর্জন করে এই জগৎ থেকে চলে যাব। এই জগতে পড়ে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় বিভিন্ন দার্শনিক চিন্তাধারা নিচ্ছেন লোকে মহাপ্রভুর কাছে যখন বল্লবাজ্য যে ছিল আমি মহামি এই কৃষ্ণ নামের অর্থ ব্যাখ্যা করেছি শোনো তুমি মহাপ্রভু বললেন কৃষ্ণ নামের ভিন্ন অর্থ আমার শোনার অধিকারই নেই নন্দনন্দন যশোদানন্দন এই মাত্র জানে মহাপ্রভু জানেন এর মধ্যে অভিমান আছে কৃষ্ণের ব্যাখ্যা করতে যাবে ফলগু ব্যাখ্যা আমি তো না কোনো মতে শুনলেন না প্রভু অন্তর্জ্যামে গুরু বৈষ্ণবপুর অন্তর্জামে সব জানতে পারে কার ভেতরে কি অবস্থা ওই জন্য তাকে দূর করে দেয় তুই দূর হ আমার কাছে যা থাকতে হবে তুই যা যথি তথি তোরে দেখলে মরিলে হবে মোর অসৎগতি করেছিলেন কে বললেন মাধবেন্দু পরিবাদ বলে ঈশ্বর ঈশ্বর পরিবাদকে প্রেমের ভাণ্ডার মাধবেন্দু পরিবাদের শেষ সময়তে মলমূত্র আদি সব পরিষ্কার করলেন অপ্রাকৃত বুদ্ধিতে অপ্রাকৃত বুদ্ধিতে প্রাকৃত বুদ্ধিতে নয় অতি রামচন্দ্র বুড়িও সামনে ছিলেন সেও দীক্ষা নাকি নিয়েছেন তারে মরার দীক্ষা কাকে বল। ওর তো কোনো সুবিধে হল না ও তো ভগবানের দোষ দেখতে আরম্ভ করলো গুরু বৈষ্ণবের দোষ ভগবানের দোষ দেখতে দেখতে শেষে ব্যাস নির্বিশেষ বাদ হয়ে মিলিয়ে গেল ভক্তিরাজ্য থেকে নিশ্চিন্ন থাকতে পারলো না অথচ তো গুরুদেব ছিলেন মহা ভাগবত সেই মাধবেন্দ্র পরিপা যাকে চৈতন্য মহাপু কী নজরে দেখেছেন এই আমাদের এই জগতের যদি আমাদের দেহটা অবসান হয় আমরা এমনভাবে সেবা করবো এমনভাবে আমরা কৃপা লাভ করব। সুদর্শনের কৃপাতে আমরা সুদর্শন লাভ করবো অপ্রাকৃত জগতে যথাযথ জগন্নাথকে বংশীবদন দেখব পুঁয়ের মাচা দেখব না জগন্নাথকে যদি তিনি দর্শন দেন কৃপা করে ব্রহ্মাকে যেমন দেখিয়েছিলেন দেখো এবার ব্রহ্মা দেখো এবার এতদিন চেষ্টা করেছি কি চেষ্টা করেছি কিছু পেয়েছ দেখো এবার জ্ঞান পরম গুজংংং যদ গৃহীত রূপুণকর্মানুগ্রহ তাৎপর বিবৃ নজ্ঞৎপর পশা যদি হৃতেমনি তয় যথা সুযথ আত যেতা মাহান্তি ভূতানি ভূতে সু উচ্চাবচী সুমন ইত্যাদি সব চতুশ্রকী ব্যাখ্যা আমি এখানে করেছিলাম আজ থেকে কুড়ি বাইশ দিন আগে সেই রকমভাবে যদি তত্ত্ববস্তু সেই পর সত্য বস্তু যেটার সঙ্গে তোমার সেলফ এফার্ট কাজে লাগে না নিজের যে কোনো প্রচেষ্টা অর্থগরী বল বিদ্যা বল যেখানে লাগবে না সেখানে কান্না ছাড়া কোনো রাস্তা নেই খালি কাঁদো হাত তুলে কাঁদো বাঁচাও বাঁচাও আমাকে দর আমাকে আমাকে তোমার নিজের স্বরূপ জানাও আমি কোনোদিন নিজের চেষ্টায় জানতে পারব যদি এ ধরনের অবস্থা হয় তুমি জানতে পারবে আর যদি ভাগ্য বল হয় কোনো ভক্তের সঙ্গে তোমার দর্শন হয়ে গেল তা আরও সুবিধা হবে বিশেষ সুবিধা যেখানে আমরা আজকে আলোচনা প্রসঙ্গে দেখব শ্রীমৎ ভাগ্যজী মহাপুরাণের বড় আশ্চর্য বিষয় আজকে সেখানে বলছেন কালকে আলোচনা করা হয়েছিল से भगवान बोली साफलम देहीन देहीशु प्राण रर्थय धिया श्रेय आचरण सदा श्रेय आचरण साधुगण जो श्रेय आचरण करें श्रेय और प्रे दूटो वस्तु आधुगण श्रेय दी चान तुम्हें प्रेय वस्तु दी चायना तुम्हार मन क्यों प्रिय वस्तु दिखे जात्न कर যে কোনো ভাবে ট্রেনে নিয়ে এসে তোমাকে প্রেয়বস্তু থেকে ছাড়িয়ে তোমাকে শ্রেয়বস্তু দিতে চাইছে যেটাই সনাতন গোস সনাতন গোসাইয়ের সম্বন্ধে সে রঘুনাথ দোষ গোসাই কাতরভাবে জানিয়েছেন তিনি চলে যাওয়ার পর হ্যাঁ সেখানে আমি আলোচনা করেছিলেন সব কথা যা আমি চাইছি না তথাপি আমাকে মুখ ফাঁ করে একটু খেয়ে দেখ একটু খেয়ে দেখ একটু খেয়ে দেখ অপায়াতমাম অনুভীষ অন্ধম আমি চাইছিলাম না এসব অমৃত খেত আমাকে বলে একটু খেয়ে দেখ মুখটাকে ফাঁক করে জোর করে একটু খাইয়ে দিল সেই খাওয়ার পর যখন আমি আচ্ছাদন পেলে মারি রকম স্বাদ তখন আমি সেই বস্তুটা পাওয়ার জন্য লালায়িত হলাম সুখদেব গোস্বামী পরিনিস্চিত অপি নৈর্গুণ্যে হ্যাঁ ইত্যাদি শ্লোক বলেছিলাম ব্যাখ্যা হরের গুণাক্ষিপ্ত মানসাহা অধ্যগাত যদ মহদাক্ষানম অর্ধগাত যদ মহদাক্ষণ মহদাক্ষানম ভাগবত সে হরের গুণা্ষিপ্ত মানসাহা হরির গুণেতে আকৃষ্ট হয়ে পড়ল। যখন সুখদেব গোস্বামীকে টেনে নিয়ে আসবার জন্য ব্যাসদেব গোস্বামী শিখিয়ে দিয়ে থাকে টেনে আনলেন দুটো শ্লোক আমি বলেছিলাম তখন সে চলে এলো আরো বলো আরো বলো আরও শুনবে তাহলে চলো আমার সঙ্গে প্রচুর শোনাব তখন চলে এলেন তাকে এবার ধরে তারপরে ভাগবত শেখালেন কে সুখদেব গোস্বামীকে পরিক্ষিত এ ব্যাসদেবজী মহারাজ ব্যাসদেবজী মহারাজ শেখালেন সে উপযুক্ত পাত্য ছিল কিন্তু সে আগে কি পরিষ্ঠিত অপিনৈর্গণ্যে সে তো নির্গুণ ব্রহ্মের পরিশ্চিত ছিল কি করে তার হলো বলে হরের গুণাক্ষিপ্ত মানুষ তোমার যদি হয় এরকম তার তুমি বেঁচে গেলে তাহলে সেখানে বলছেন সাধুগণ তোমাকে প্রেয়বস্তু দিতে চাইছে না তোমাকে শ্রেয় বস্তু দিতে সেইজন্য সেই জন্য সনাতন গোস্বাই যেমন রঘুনাথকে পান করিয়েছেন রঘুনাথ বলছেন দৈন্য করে এটা না আমি এটা পান করতে চাইনি অন্ধ আমি ছিলাম অনুভীসু মন্ধম সে কৃপা করে আমাকে জোর করে এগুলো পান করিয়েছেন আমাকে কৃপাম বোধের যশ সনাতন গোস্বামীকে বন্দনা করেছে সেই জন্য বলছেন এতা জন্য সাফলম নাম ইহ দেহিসু প্রাণীর অর্থের ঘা বাছা সে আচরণম সদা সেইটি তুমি যদি সাধু হও তোমার দায়িত্ব পড়েছে অপরকে বেশি করে মায়াতে ফেলো না আর তুমি অপরের দায়া মায়াতে পড়ো না দুটোই নয় গীতাতে বলা আছে তোমাকে উদ্বেগ দেবে এটাও হবে না তুমি উদ্বেগ পাচ্ছ কেন তুমি কাউকে উদ্বেগ দেবে না আর নিজে উদ্বেগ পাবে না দুটোই তোমাকে উদ্বেগ দেয়া চলবে না কাউকে আর নিজেও উদ্বেগ পাবেন দুটোই সত্য এটা কি করে হয় বলে একটা সত্য হয় এই জন্য বলছেন এটা সম্ভব আজ আমরা এখানে দেখব যে আমি পর গোপিকাগণের ভাগ সম্বন্ধে বলেছি অজস্র গোপিকাগণের যে ভাগ শুনলে মাথা খারাপ হয়ে যাবে স্মৃতি স্মৃতি গোপিকাগণের রূপ ধারণ করে যেতে জন্মেছেন আবার রামচন্দ্র যে জঙ্গলে ছিলেন সেখানে নৈমিসারণ্য এই কি দণ্ড কারণ্যে সেখানে ঋষিগণ তারা রামের সৌন্দর্য দিকে আলিঙ্গন করতে চেয়েছিল। তাদের মধ্যে স্ত্রীভাবেস ছিল পর পুরুষ পরপুরুষ অর্থাৎ পরম পুরুষকে আস্বাদন করে আহা কি রূপ তখন রামচন্দ্র বলেছিলেন আমি এক এক পত্নী ব্রত ধর আমি এই জন্মে হবে না আমি বহুজন রূপে আসব সেই সময় তোমাদের ইচ্ছা পূর্ণ হবে সবার ইচ্ছাপূর্ণ করেছি কত গোপীগাগণের ভাগ আছে আমি বলে শেষ করতে পারব না প্রচুর সে সমস্ত বিভিন্ন ভিন্ন তারা তারা গোপী রূপে ব্রোজেতে জন্মগ্রহণ করেছিলেন গোয়ালিনী বিভিন্ন নিচুকুলেতে এগুলো বলতে নেই নিচুকুল শাস্ত্রে বলছেন আহি আহিরিয়া আছেন কেউ গিয়ে বিভিন্ন রকম গোপ কুলে তারা জন্মেছেন আবির্ভাব হয়েছেন হয়ে তারা এবার নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করেছেন এগুলো বড় আশ্চর্য বিষয় তাদের মধ্যে কেউ কেউ বিবাহিতা ছিলেন কেউ কেউ বিবাহিত ছিলেন না পরৌরা আর অনৌরা তাদের এখনও বিবাহ হয় নাই তারা দুজনেই ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন প্রতিরূপে তাকে পেতে চেয়েছেন যদি বাদ্যদৃষ্টিতে আপনারা দেখেন তাদের প্রতি তো রয়েছে তাতেও আমি এইসব ব্যাখ্যা বিগত চার পাঁচ সাত দিনে করেছি হয়তো এতদিন আপনারা বুঝতে পেরেছেন কী বিভৎস জিনিস আপনার মধ্যে রয়েছিল এতদিন আর কি বিমল বিষয়টাকে আমি ব্যাখ্যা করুন নাহলে ভাগবত এখন এতক্ষণে আমার অনেক যিনি এগিয়ে যেতাম এইগুলো না যদি করি তাহলে ভয়ঙ্কর বিষয় হয়ে যাবে তাহলে এতদিনে বুঝতে পেরেছেন যে কি বিমল জিনিসটা আনন্দময় বস্তুটা কৃষ্ণের প্রতি প্রেম কৃষ্ণের প্রতি যে ভালোবাসা প্রত্যেকটা জীবের হৃদয়তে কৃষ্ণই বসে রয়েছেন বাস্তবিক পক্ষে সবার স্বামী কৃষ্ণ আপনি কেন অপরকে স্বামী স্বামীভাবে ভেবে নিয়েছেন যে স্বামী ঘাটে চলে যায় সে স্বামীকে দিয়ে কি করবেন তথাপি বিবাহ করতেই হবে উপায় নেই না করে উপায় নেই মীরা বলেছিলেন তাকেও বিবাহ দিয়েছিল জোর করে অবশ্য স্বামী থাকেনি অল্প কিছু দিনের মধ্যে চলে গেছে বিবাহ সঙ্গে সঙ্গে প্রথম রাত্রে বুঝতে পেরেছিলেন এ আমার নয় সভ্যনা এ চো ভগবান বুঝতে পেরেছে। কিন্তু তার স্বামী চলে যাওয়ার পর ড্যাওর আক্রমণ করাচ্ছে রানা তাকে বিষ দিয়েছিল অনেক আক্রমণ করা কিছু করতে পারিনি এটা জানিয়ে রাখি করেছিলেন আক্রমণ কিচ্ছু করতে পারেন বিষ পাঠিয়েছেন বিষ খেয়ে নিয়েছেন সাপ পাঠিয়েছেন ফলে জুড়ি বলে খুলেছেন সেখানে বিষাদ সার সেখানে ভগবানকে স্মরণ করেছেন সালগ্রাম হয়ে গেছে এগুলো হয়েছে এগুলো বিশ্বাস এগুলো সব আপনার কাছে মাইল স্টোন দোজ আর অল মাইল ফর ইউ যেটা দেখে আপনি অনুপ্রেরণা পাবেন সরস্বতী ঠাকুরের কথা ভক্তিম ঠাকুরের গুরুবর্গের কথা আমি তো মীরা কথা কেন গৌরী আলোচনা করেন সেটাও বলেছি তিনি রাধারানি আনুগত্য করেন সেই জন্য আমরা আলোচনা করি না কিন্তু दृष्टान एक तुलत्ति किलने कृष्ण बलराम गौचरणे गे बनचा गौचरणे गृष्ण बलराम संगे सब समस्त सखागन रही सखागणे सवार जंगले ग क्षुधा लेगे क्षुधा लेगे कृष्ण बलराम के बोलते गोपा गो उचूह বলছেন রাম রাম মহাবীর্য কৃষ্ণ দুষ্ট নিবর এসব ক্ষণ তৎ করতুম অর্থ আমাদের ক্ষুধা লেগেছে এরা ক্ষুধা শান্তি করে দাও জানে সকা সব পারে আর এর একটা সুন্দর ব্যাখ্যা আছে কৃষ্ণ হচ্ছেন দুষ্ট দলনের জন্য এসছেন এই জগতে কৃষ্ণ কেমন যে দুষ্ট দমন করবার জন্য এসছেন আর উপনিষদ বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বলা হয়েছে ক্ষুধাকে বলা যে শত্রু কি সুন্দর দর্শনটা দেখো ক্ষুধাকে বলা যে শত্রু সত্যি তাই কেউ যদি অর্থ করি না থাকে খুদা পায় ক্ষুধার জ্বালাতে সে এমন নোংরা কাজ করে ফেলে বলা যায় না সেই জন্য শাস্তে বি সুন্দর দর্শন আছে ক্ষুধাকে শত্রু বলা হয়েছে কিন্তু সাধুদের কাছে ক্ষুধাটা শত্রু না এটা সে রাখতে হবে জীবের কাছে এখন এখানে যেহেতু ভগবানের এরা সব নিযোজন তথাপি ভগবান যখন প্রপঞ্চে অবতীর্ণ হন তখন ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি নিয়ে মা কী দেবে যে খেতে দাও আমার পেট ভরল না এখনো পর্যন্ত চলে গেল আমাকে স্তনটাকে ছাড়িয়ে যে গিয়ে কি করলেন নুড়িটাকে নিয়ে মারলেন একেবারে ফেরে একেবারে পুরো মাখন দিয়ে ছড়াছড়ি দই দিয়ে কেন আমার পেট হল না এখনো দুধ পান করছি আমি আর আমাকে ফেলে দিয়ে চলে গেল তাহলে ভগবানেরও খিদে পায় হ্যাঁ আমি আলোচনা করেছিলাম ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীরজস্ব যশস্ত্রীয় জ্ঞান ও বৈরাগ্য চৈব স্বর ভগ ইঙ্গনা ভগবানের মধ্যে বৈরাগ্যের যে বিষয় আছে অনন্ত ব্রহ্মাণ্ডের যত বৈরাগ্যকে এক জায়গায় মিলিয়ে জড়ো করলেও ভগবানের বৈরাগ্য শুধু অনন্তকালেও এক হতে পারবেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অমোক দোষ রেখেছিল এই অন্নেতে জন তৃপ্ত হয় একা খায় সন্ন্যাসী যে ভগবান যে ভগবান তুমি যদি বলো সে বছরের পর বছর উপবাস থাকতে পারে যা কিছু আছে। আছেন আবার যার উদরে আছে সমস্ত জগতের কিছু নেব অদ্বৈত গোসাই এইসব তত্ত্ব জানেন সার্বভৌম জানেন ছাড়ো তোমার চালাকি হ্যাঁ মন্দিরেতে খাও সেখানে ছাপ্পান্ন ভোগ হাজার হাজার সব তোমাকে ভাঁড়ে খেতে দেওয়া হচ্ছে সব এক গ্রাস আর এখানে তোমার কলাপাতার পাতার মধ্যে দিয়েছি এক গ্রাস তোমার অঙ্গ এক গ্রাস তোমার হ্যাঁ চালাকি করছো খাও যত পারো যা থাকে থাকবে বহু কহে এত অন্ন খাইতে না খাইতে নাড়ি বউ আর সন্ন্যাসীর সন্ন্যাসীর উচিত নয় উচ্ছিষ্ট রাখিতে সন্ন্যাসী আমি আমি কি করে উচ্ছিষ্ট ছাড়ো তোমার চালাকি জগন্নাথ মন্দিরে তুমি ভাড়ে ভাড়ে খাচ্ছ এক নিমিশের মধ্যে হ্যাঁ ছাপ্পান্ন দিনের মধ্যে ঘন্টা না ভোগ লাগলো আবার বন্ধ দর্শন আবার জগন্নাথের খাওয়ার আনে ঘন্টা বন্ধ হয়ে দিনের মধ্যে বার জগন্নাথ খায় তাও পেট ভরে না সেই জগন্নাথ যাকে তুমি মেপে নেওয়ার চেষ্টা করছো এই যে দেখছো এখানে বসে রয়েছেন তিনি জগন্নাথ এই সাক্ষাৎ নন্দনন্দন কৃষ্ণ আর যেটাকে তুমি মেপে নিচ্ছ এনার একটা লঙ্কুপের মধ্যে অনন্দ ব্রহ্মাণ্ড কি তোমার বিশ্বাস হল যে আবার কি এত ফুট এত ফুট এত ইঞ্চির মধ্যে এরকম হতে পারে তুমি ফুট আর গজ দিয়ে মাপছো কি করে হবে তোমার এরকম গুরু বৈষ্ণবকে মেপে নিচ্ছে সাধু গুরু বৈষ্ণবকে ভগবানকে সব মেপে নেওয়ার কায় দায় হ্যাঁ জানতে পারছে না ঠকে গিয়ে মরে যাচ্ছে কেউ কেউ মরে গিয়ে বেঁচে যা কেউ বেঁচে গিয়ে মরে যা দুটো নিয়ম আছে জগতে সেই জন্য বলছেন কি এখানে এবার ক্ষুধা তৃষ্ণা এবার ভগবান লীলা করেন আমার ক্ষুধা তৃষ্ণা আছে ভালো কথা এখন কৃষ্ণ আর বলরাম বললেন না কাজ করো এ কিছু দূরেতে সেখানে ব্রাহ্মণেরা যোগ্য করছে হ্যাঁ সেখানে তুই চলে যাও গিয়ে আমার নাম বল আমাদের নাম বলে বলবে যে কৃষ্ণ বলরাম এস ঠিক ক্ষুধা পেয়েছে আর যা অন্য আদি যা আছে দাও দিতে সেখানে আমি অল্পের ওপর বলছি কিন্তু সময় অল্প অনেক বলার ইচ্ছা হয় অনেক ব্যাখ্যা সুন্দর লাগে আর এইসব ব্রাহ্মণ গুলো তারা বাস্তবিক সাধু সঙ্গ পায়নি কর্মকাণ্ডের ওম নম ভগবে বাসুদেবায় নমাহ দায় এই খালি কর্মকাণ্ড সেদিন বলছেন ক্ষুদ্রা ক্ষুদ্রাসা ভুরি কর্মীণ বালিসা বৃদ্ধমানি না হা কি কি কি টাইটেল দিলাম আমি আমি দিই ভাগবত দিয়েছি ক্ষুদ্রা আশা তাদের আশাটা হচ্ছে ছোট যেমন তোমার আশাটা কি বল তুমি আমি বিবাহ করব ছোট্ট একটা ঘর থাকবে আমাদের একটা সন্তান থাকবে এই হচ্ছে ওদের আশা এই ক্ষুদ্র আশা এই এখন প্রত্যেকের ডিভিসিভ অ্যাটিচুড প্রত্যেক আমরা জানি একান্নবর্তী পরিবারে কি আনন্দ হয় সে মূর্খ লোক জানে না যেই হলো ব্যাস কেটে পড়ে ফ্ল্যাট একটা ছোট এই হচ্ছে এখন ক্ষুদ্র আশা কিন্তু যে একান্নবর্তী পরিবারে যে সুবিধে ছিল হৃদয়ের যে বিকাশ হতো সে মূর্খ মানুষ তুই জানতে পারলি না তুই জানতে পারলি না পিতা মাথা জ্যাঠা কাকি তাদের নিয়ে থাকার কি আনন্দ এর মধ্যে কীরকম নিজেদের সহনশীলতা বাড়ে অ্যাডজাস্টিং পাওয়ার বারে কত তোর হৃদয় উন্নত হয় কুৎসিত তোর বুদ্ধি হয়ে গেল। কুৎসিত বিচার হয়ে গেল মানুষ কোথায় পালাবে সেই জন্য বলছেন এখানে ক্ষুদ্র আশা ভুরি কর্মাণ বালিশা বৃদ্ধ মানে এই ক্ষুদ্র আশা তাদের কি পাবো কর্মকাণ্ডের সামান্য জিনিস ভুরি কর্মী না অনেক বড় বড় কর্ম করছে যোগ জগয্য সব উপহাস অনেক কিছু করে দেখিয়ে দিচ্ছে বালিসা মূর্খের দল পণ্ডিত মানেনি আবার কিন্তু বৃদ্ধ মানে আমরা বৃদ্ধ আমরা জ্ঞান বৃদ্ধ বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ আমরা অনেক কিছু জানি তুই কি জানো তুমি কী জানো তুমি হ্যাঁ আমি অনেক কিছু জানি এইভাবে যখন করছেন তখন তখন সে কি হলো ওরা যখন এসে প্রার্থনা করলো তখন এরা কি পাতাই দিল না এসে বলল ওহে ব্রাহ্মণগণ ওহে অধিকারী ব্রাহ্মণগণ যা আমাদের কৃষ্ণ বললাম গৌচারণ করতে এসছেন তার তার ক্ষুধা পেছে যদি আপনারা অন্ন দেন প্রসাদ তালে নিয়ে যায় কিন্তু তারা কথাই বলল না ফিরেও তা বলোনা গোয়ালা সব এসছে হাঁটু বন্ধু কাপড় যোগ্য করি যাচ্ছে কোন কথা বলে না বলছেন তোং ব্রহ্ম পরমম তং ব্রহ্ম পরমম সাক্ষাত ভগবন্ত মধক্ষ মনুষ্য দৃষ্টা দুষ্প্রজ্ঞা মার্তা না বলছেন মানুষ মার্তাৎ মেনে রেং ব্রহ্ম পরম অধক্ষযম সাক্ষাৎ ভগবত অধ্যক্ষজ বধু আরে মূর্খ কার নামে যজ্ঞ করছি তুই যে যজ্ঞ করতে বলছো ওম সহ বিষ্ যজ্ঞটা করছিস তুই সেখানে বলছি কার যজ্ঞ করছিস সেই যজ্ঞের পুরুষ সময় এসে গেছে গীতা বলছেন অহম য বলছেন অহম যজ্ঞ অহম হুতম হোতা আমি যোগ্য আমি যজ্ঞের ঘিটা আমি আগুনটা আমি সব আমি সব আমি হ্যাঁ ব্রহ্মাগ্নৌ ব্রহ্ম না হুতম যে ব্রহ্ম আগ্নিতে হতো অগ্নিটাও আমি আর যে হোতা হ্যাঁ সেও আমি সব আমি আমি কি কিছু নেই আর এই মূর্খ কি করলেন সাক্ষাৎ ভগবন্ত মানুষ দৃষ্টা দুজ্ঞা মর্তাত্মন মিরে তারা পাত্তাই দিল না তারা বলল নতে তে যদ অমিতি প্রচুর প্রচুর ন নেতি চরন্ত গোপা নিরাশাহা প্রত্যেক্ত যথচু রাম কৃষ্ণ রামকৃষ্ণ বলেছেন যাও আমার নাম করে কোন অন্ন চাইবে রামকৃষ্ণের কাছে ফিরে গেলেন যখন এতক্ষণ দানিদারে একটু অন্ন দেবে কৃষ্ণ বলল না এসছেন প্রসাদ চাইছেন প্রসাদ পাপ কিছু কথাই বলল না অনেকক্ষণ ধরে প্রার্থনা করে করে দেখাই না কোনো পাত্তাই দেয় না তখন কি হ্যাঁ না কিছু বলছে তখন কি করে বেচারারা সব আবার কৃষ্ণ ফিরে চলে গেল গিয়ে বললো সখা ও তোমরা বললে গিয়ে বললাম কিন্তু আমাদের টাকালই না কোন রকম কোনো কথাই বললো না আমাদের নাম বলেছিল হ্যাঁ বলেছিলাম কৃষ্ণ বলল জানেন সে অহংকার বৃদ্ধমানি না হা বারিশ হা কি করলেন তোমার বল ঠিক আছে কোন চিন্তার কিছু নেই তোমরা কাজ করো ভক্তি কিরকম বিষয় এটা বোঝাবার জন্য কৃষ্ণ দেখাচ্ছেন দেখো যে এবার এক কাজ ওইখানেই যাও না না যাবো না আরে শোনো না ওদের কাছে যাবে না ওদের পত্নীগুলোর কাছে যাও পত্নীগুলি আবার যদি বকে কিচ্ছু বলবে না যাও না ও পত্নীগুলো রয়েছে পত্নীরা সব রয়েছে ব্রাহ্মণদের ওর কাছে যাও কৃষ্ণ সব জানে সেখানে গিয়ে ও হে বিপ্রপত্নীগণ আপনাদের কাছে পার্থনা কৃষ্ণ বলরাম এসছেন অবি হ্যাঁ কৃষ্ণ বললাম এসছে কোথায় কৃষ্ণ বললাম অবি দূরে কাছাকাছি কাছাকাছি হ্যাঁ কৃষ্ণ বললাম এসছে কৃষ্ণ মহরামকে দেখবার জন্য পাগল হয়ে রয়েছি বলে কেন ব্রাহ্মণগুলো তো ওরম করছে না বলে ও করবে কি সাধু সঙ্গ করেনি ওরা তো সাধু সঙ্গ করেছে সাধু সঙ্গ কোথায় পেলো গৃহের রমণী ভর থেকে বেরোয় না বেশি বলে একটু ফুল পাতা তুলতে তো যায় রে বাবা ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণের স্ত্রী তো ফুলপাতা তুলতে সেই সময় তো মালিনী গান করছিল কৃষ্ণের রূপ মালিনী মালিনীর মুখে শুনেছে কৃষ্ণের গান করছে তন্ময় হয়ে ফুল তুলছে আর গান করছে মালিনীর মুখে কৃষ্ণের রূপগুন শুরু কারো বাবা আরে বাপরে বা মালিনী ভক্ত সেইরূপ তাদের হৃদয় নির্মল ছিল কোনো পাপ ছিল না ব্যাস হয়ে গেল হৃদয়ের মধ্যে এই পরম পুরুষকে তো দেখতে হবে আমাদের কবে দেখা পাবো আমি ছাড়বে না স্বামীরা মারবে ধরবে কি করা যায় ভগবান স্বয়ং উপস্থিত করে দিলেন এক কাজে ভগবান বহু কাজ করেন এক সঙ্গে কি করলেন যত অন্ন ব্যঞ্জন আছে ঘরে রান্না করে সব যে যা পারছে সব মেয়ে থালায় গো দৌড় দৌড় ওর ওর স্বামী এ কোথায় যাচ্ছ দুধ তার কোথায় যাচ্ছ কর আমাদের এখন সময় নেই ছুটলো পরে এবার মারধর করবে কি করবো ভয় নেই এখন কৃষ্ণকে তো দেখি পরে মারে মারবে দেখা যাবে পরে আমাদের ছোটবেলায় ফুটবলটা খেলে পরে দেখা খেলে আসবে মারে কত মারবে মারুক রোজি মারবে রোজি খেল সেই রকম লোভনীয় বস্তুকে আটকানো যায় না লোভনীয় বস্তু তোমার সেই ছুটলো এখন সেখানেই যখন এখানে আসছে। বিভিন্ন ভাজনে নিয়ে নিষিদ্ধ মহানাহা প্রতি আর ভগবতী উত্তম শ্লোকে দীর্ঘ দীর্ঘশ্রুত ধৃত মাইন্ড এট এ শব্দটা আমি তো সময় পাচ্ছি না এক একটা শব্দকে ব্যাখ্যা করলে মাথায় ঢোকে পুর আনন্দ নিষিদ্ধ মায় না নিষেধ যাবে না কে বারণ শুনে নিষিদ্ধা বারণ করছে না দীর্ঘ শ্রুত ধৃতাস দীর্ঘ শ্রুত ধৃতাস দীর্ঘ মাইনি প্রত্যেকটা শব্দ দীর্ঘ শ্রুত ধৃতাস মানে হলো বহুদিন যাবৎ এই যে কৃষ্ণের অপূর্ব রূপগুণ শুনেছি বর্ণনা এটা শুনে যে লোভটা হয়েছে সেইটা বল বলছে দীর্ঘ দীর্ঘদিন ধরে শোভন শোভন করে দেখবার জন্য পাগল হয়ে গেছে দেখতে পান খালি শুনে যাচ্ছে আর ভগবান বলেছেন আমাকে যদি ফিজিক্যালি দেখো সেটাও ভালো আর যদি না দেখো দূরে যদি থাকো সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি হরি কীর্তন হরিকথা হয় সেখানেও আমি আছি বরঞ্চ ভগবান এখানে বলবেন আমার সন্মুখে উপস্থিত থেকে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনে যে তোমার ভিতরে একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হবে আনন্দ আমার প্রতি তীব্র ট্রিমেন্ডাস অ্যাট্রাকশন দ্যাট ইজ মোর গুড সেই জন্য বলছেন আমার কাছে থাকার থেকে ভগবান এটা বলবেন সেই জন্য বলছেন এখানে যে দীর্ঘ দীর্ঘশ্রুত ধিতাশায়া দীর্ঘদিন ধরে ধৃত আশাই আশা নিয়ে বসে রয়েছেন কি করে সুতক্ষিত নননাথ পংশাম গেছে তোমার কথা আর তোমার কথা আর তুমি পার্থক্য কেউ না বোঝা গেল জগতের কোন নায়ককে তুমি তুমি যদি শোনো তার রূপ শুনলে সে পচে গলে গেল বোম্বে পড়ে আর এখানে যেটা বলছেন সেই পরম নায়ক নাম নামি যেহেতু অভিন্ন সেহেতু তুমি মনে করো না কৃষ্ণ নেই এখানে কৃষ্ণ আছে এটা জানতে হবে আমি কালকে বলেছিলাম জগতে যে ভালোবাসার হায়েস্ট কনসেপশান তোমাদের হৃদয়তে আছে আমি সব সম্বন্ধে কিছু ব্যাখ্যা করেছিলাম জগতের লোক যে ভালোবাসা বলে যেটা জানে নায়ক নায়িকার ভালোবাসা সে সম্বন্ধে আমি অনেকটা কিছু কথাকালকে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম জিম ডেলার কথা ডেলা জিম কি করেছে জিম কি করলো জিম দেখলো পয়সা করি নেই আজকে আমাদের বিবাহের দিন আজকে আমাকে কি কিছু প্রেজেন্ট দিতে হবে কী দেবো পুরনো একটা ঘড়ি ছিল হাতে সেটাকে বেছে কি করলো সেখানে একটা খোঁপায় বাঁধার একটা সুন্দর একটা ক্লিপ না কি বলে আমি জানি না ও নিয়ে চলে আর এখানে ডেলা কি করলো কী দেবো স্বামীকে কিছু দেওয়ার নেই ও কী করলো নিজের সুচিকণ লম্বা চুল সেই চুলটাকে বাজারে গিয়ে বিক্রি করে সেখানে তার জন্য একটা ঘড়ির চেন নিয়ে এলো সুন্দর ভালো হয়েছে এ দুজনে এসে যখন দুজকে গিফট দেবে উপহার তখন হয়ে গেছে ব্যাস বারোটা এ নাই চুল ক্লিপ কাজে লাগলো না এ নাই এই হচ্ছে জগতের ভালোবাসা জগতের ভালোবাসাটাকে জগতের লোক যতই স্ট্যান্ডার্ড বলুক কিন্তু যেহেতু কৃষ্ণকে সেন্টারে রেখে ভালোবাসেনি সেগুলো সব ব্য বিচার বহুপাত এগুলো বিচার দেখি যে লোকে জগতের লোক চমকে উঠবে জগতের লায়লা মাজনুর ভালোবাসা জগতের লোক জিম ডেলার ভালোবাসা নল দময়ন্তীর ভালোবাসা বিভিন্ন ভালোবাসা তুলবে তারা চিন্তা করে তাদের যে মেটেরিয়াল কনসেপশন তাতে এটি হচ্ছে আইডিয়াল ভালোবাসা এইটাকে এত আইডিয়াল মনে করে এর উপরে হতে পারে না কিন্তু যে ভালোবাসার কথা বলা হচ্ছে কোনো দিন যদি তোমাদের কপাল ভালো হয় যদি প্রবেশ করতে পারো কৃষ্ণকে যদি যদি তোমাদের নায়ক হিসেবে গ্রহণ করতে পারো তখন তুমি বুঝতে পার এ নায়ক হচ্ছে আইডিয়াল নায়ক অনন্ত ব্রহ্মাণ্ডে এরকম নায়ক নেই যাকে দেখলে পরেই তুমি পাগল হয়ে যাবে যা সুপিবস্থল এরকম আজাল লম্বিত ভুজ আমি কত শ্লোক ভাগবত থেকে বলবো পাগল হয়ে যাবে শুনলে সুতিগণ পাগল হয়ে যাচ্ছে গোপিকা গোপী রূপে এসছেন কৃষ্ণকে দেখে কৃষ্ণ এরকম লম্বা ভুজোদ্দ্বয় দেখি আরে এই এই দয়েতে আলিঙ্গিত হতে কেনা চায় এই লম্বা ভুজোদ্য় নিভৃত নিবৃত মরুণ মনো নিভৃত মরুণ মনো খির যোগ যুযোগ মন য উপাস তদর যো পিযু স্মরণ স্ত্রী গে ভোগ ভোগ দণ্ড বিষ দিয় বয় সমা সমা এইসব শ্লোকের ব্যাখ্যা করলে পাগল হয়ে যায় বৃন্দাবন এসব হয় সো না ব্যক্তি নিভৃত মরুণ মানক্ষ ধীর হৃদয় উপাস তদর যেন্দ্রীক্ত দিয় বয়মে সমা সমৃশ রগবানের রাজান বাহু সুপিবরি এরকম পুরুষ হয় নাকি দেখবার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে এই যে লম্বা লম্বা তার হাত হ্যাঁ এই বাহুদ্য়ের মধ্যে আলিঙ্গন যদি আমি পাই তাহলে কিয়ম হবে কৃষ্ণ তো চাইছেন আলিঙ্গন করতে তোমাদের সবাইকে কিন্তু কেউ তো চাইছে না কৃষ্ণকে সেই জন্য এই যে গোপিকাগণ এই এই মালিনীর মুখে শ্রীমুখে শুনে তাদের পাগল হয়ে গেছেন কবে এই সুপুরুষটাকে দেখব কবে এই মহান নায়ককে আমরা দেখব দেখে আমাদের রসন আমাদের এই আমাদের এই চক্ষুকে তৃপ্ত করবো অক্ষন্নতামেদম না পারম বেদাম ইত্যাদি শ্লোকে আমি আলোচনা করেছি করেছে। এখন যখন যখন গোপীকে যখন এই এই যারা যাচ্ছেন এরকম ভাবে ব্রাহ্মণে এরকম ছপ এই সমস্ত কিছু অন্ন ব্যঞ্জন নিয়ে কৃষ্ণকে খাওয়াবেন তারা তৃপ্ত করে আর তখন দেখছেন দদৃশু দিলে দেখছেন এ তারা বিচরণ করছেন হ্যাঁ সেখানে এই কৃষ্ণ বলরাম বিচরণ করছে গৌ আর থেকে যে সব আমার ব্রাহ্মণীরা কৃষ্ণ তো অন্তর্যামী সবই জানেন এই দেখছেন আসছে আমাদের আমাদের যগনে খাওয়া দাওয়া আসছে সব এবার ভালো হ্যাঁ এবার দেখছেন কি গোপিকাগঞ্জ থালা নিয়ে আসছে দূর থেকে দেখি পাগল হি এটা কে দাঁড়িয়ে রয়েছে কারা কৃষ্ণ এবং বলরাম কৃষ্ণ বললাম কৃষ্ণ আবার একজন বন্ধুরা যেরকম দাঁড়ায় দুটো ঘোরাচ্ছে যেমন পদ্মকে স্টেম তার এরকম স্টেমটাকে এরকম ঘোরাচ্ছে চাবি রিং ঘোড়ায় সেখানে দেখেই ওদের রয়ে গেছে দি কাকে দেখছি শ্যামম হিরণ্য ধা প্রবাল্রান শ্যমপরিধি বন মলবরহ ধল নটবেশমূতাংসে ভিড় হস্তরে ধুনা অবজম কনোৎ পলা লোক কপোলুখাজ হস্তরেজ কনোৎপলা লোক কুপ মুখাব্জুহা আহ শ্যাম হিপরিধি বনমর্হ ধল নটবেশমূতে হস্তমিতরে মতরে ধুনাজম করণালো কোপ মুখাবু হাসম মুখে একদম মিষ্টি হাসি এমন হাসি যে হাসি দেখলে আর কি ঘরে যেতে পারবেন এরকম হাসি নায়কের হাসি নায়ক শ্রেষ্ঠ অনন্ত ব্রহ্মাণ্ডে একজনই নায়ক শ্যাম বর্ণ হিরণ্য পরিধীন আর পুরে রয়েছেন পীত বসন্ত আর তার উপর যে ব্রজের যে সুন্দর গৈরিক পাহাড়ের মধ্যে সুন্দর লালচে লালচে সমস্ত এ পায় এখন তোমরা ফ্রুট ক্রিম মাখ সেইটাই এখন সেই যে আছে বলেছে আমাকে একজন বলে সেই বলছে সেই যে সেখানে এই যে ধুলোগুলো সেগুলো নিয়ে কৃষ্ণের গালে লাগিয়ে দিয়েছে আরও সুন্দর লাগে লাল লাল তারপর অভ্র আছে একটু মাইকা একটু একটু গুঁড়ো দিয়ে দিছে আরও সুন্দর একেবারে অপূর্ব চুলে ফুলে কোঁকড়া চুল সুন্দর অপূর্ব আর কাঁটা যেমন ঢুকে গেলে ওই বাঁকা কাঁটা ঢুকলে আর বেরোয় না সোজা কাটা ঢুকলে বেরিয়ে যায়, বাঁকা কাটা কৃষ্ণ হচ্ছে বাঁকা কাটা যাদের হৃদয়ে ঢুকে যায় আর বেরোয় না কোনোদের এই কৃষ্ণ এবার আস্তে আস্তে যখন ওরা আসছে স্বাগতম স্বাগতম বো মহাভাগা আশ্বতম করবাম কি আসো আসা কি করব কি সেবা চাই কি সেবা চাই চালাকের গুরু ঠাকুর স্বাগতম বো স্বাগতম বো মহাভাগা আশ্বতম আসো আসো এসো হ্যাঁ করবাম কিম কি করতে পারি তোমাদের জন্য কি করতে পারি এবার বুঝে দেখো সর্ব আকর্ষক ভগবান তাদেরকে ট্রেনে নিয়ে এলো ঘর থেকে হ্যাঁ এখন বোঝে কি করতে পারি প্রশ্নটা খুব ভালো তো কি করতে পারি অন্য ব্যঞ্জন সব দিল দেখে তারা তো হয়ে গেছে প্রিয়া আসনস তত কোন অপরা প্রিয়া যে সম্বন্ধে যে কৃষ্ণের উপস্থিতির জন্য সমস্ত জগৎ প্রাণ পেয়েছে যার জন্যে আমাদের স্বামী পুত্র পরিবার সব মধ্যে কৃষ্ণ রয়েছে বলে তার এক্সিস্টেন্স আছে তাদের প্রতি যখন এত ভালো আসা আর সর্বাকর্ষক যে কৃষ্ণ স্বয়ং বোঝে তার এখন কি হবে বুঝি দেখো এবার তাদের অবস্থাটা কি হবে তার মধ্যে অবস্থাটা কি হবে এই কিছুতেই আর যেতে চাইবে না খাওয়া দাওয়া হয়ে গেল কৃষ্ণ বলছি এবার তাহলে যাও আবার তারা তো যেতে চাইছে না বললে আমরা তো আর না যাবে না পত্ননা বলছে তাকে ভগবান বলছে তোমার যাও তোমাদের স্বামী ফামি আছে ঘরে সব অনেক কিছু বলবে সবই জানে কিন্তু নিজেই কিন্তু নিয়ে এলো আবার এখন বলছে যাও ভয় দেখাচ্ছি তা পত্নীরা বলছেন যে আমাদেরকে এভাবে তো বলার তো তোমার ঠিক হয় না আমি তো তোমা তোমার আশ্রয়ে আসবে এসেছি তো একেবারে সব ঘুছিয়ে দিয়ে এসেছি হ্যাঁ বলুছিয়ে দিয়ে এসছ এ না না যাও ফেরত যাও পত্নীগণ বলছেন ভগবান হে পরম পুরুষ তুমি এরকম নৃশংস কথা তো বলতে পারো না তুমি তো আমাদেরকে টেনে আনলে বংশী তোমার রূপ তোমার গুণ এই এখন টেনে আনলে এখন ঘরে যাও কি করে যাবো আমরা স্বামীরা তো মারবে ভগান গদিত সত্যম কুরু নিগমম ত প্রাপ্ত তুলসী দাম পদাব সমস্ত বন্ধন আমরা সমস্ত বন্ধন ছাক করে বন্ধুত্ব সবার সঙ্গে রিলেশন কাট করে এসছি সত্যম কুরুষ নিগম তবপা তোমার নাম নাকি শুনেছি তুমি সত্যব্রত তাহলে আমরা সত্য সংকল্প করে এসেছি তোমা তো সত্য করতে হবে আমাদের স্বামীভাবি নেবে না ন সুতা নেবে না আমি অল্প করে পড়ছি ভগবান বলছে না না কিচ্ছু হবে না তুমি চাও আমার কিপা আছে এখন আর তোমাদের স্বামীরা গেলে পরে কিছু বলবে না আচ্ছা বলবে না বলো না ভগবান বলছেন পতাইভ্য সু পিতৃভাতৃ সোতা পেতা। দেবায়নমন্দ হ্যাঁ আমি অনুমোদন করেছি হৃদয় থেকে ওদের ভিতরেও আমি তো আছি আমি আর তোমাদের দেখবে যাও তোমরা বিশ্বাস করো না যাও তোমরা দেখবে মারবে না মারবে না না কিন্তু সত্য তো করতেই হবে আমাদের যে পত্রিকা ঠিক আছে অন্য সময় করবে এখন কি এটা ভালো হয় যজ্ঞভোগ্য হচ্ছে যোগ্য নষ্ট হয়ে যা বেরো ভগবান এবার তারপরে উপদেশ করছেন কত বড় চালাক বলছেন দর্শনাথ শ্রবনাথ ধ্যানাদ মহি ভাবান কীর্তনাথ নতিয়াত ঘরে ফিরে যাও হে অবলাগন আমার দর্শন আমার সাক্ষাৎ উপস্থিত হয়ে আমার দর্শন হ্যাঁ এই যে এরকম পেলে তার থেকেও তোমরা বেশি আনন্দভাবেই বলছি কেন এইটা স্বাস্থ্যের বিধান যে আমার গোপনীয় স্বাস্থ্যগণ এই কথা বলেছেন শ্রবণাত দর্শনাথ ভ্যানার ময় ভাবানু কীর্তনার আমার শ্রবণ যদি করো আমার কথা হ্যাঁ আমার শ্রবণ করে যদি দর্শন করে হৃদয়তে ভ্যান করতে থাকো আমার রূপকে আর মই ভাবানু কীর্তনার আমার ভাবময় কীর্তন যদি তোমরা করতে থাকো শ্রবণ করার পর পেট ভরে গেছে তখন কি করো বেশি করে খেয়ে নিলে ঢেঁকুরোটে সেরকম বেশি করে সব নী এবার ঢেঁকুর উঠবে নিজে নিজেই কীর্তন করতে সেই সময় আমি যতটা তোমাদের কাছে থাকি আমার কাছে এলে ততটা আনন্দ হবে না সত্যি হবে যাও না তোমরা বলে ফেরত পাঠিয়ে দিলেন ন তথা সন্নিকর ন কাছে কাছে থাকলে অত আনন্দ হবে না হ্যাঁ প্রতিজাত তত গিয়ে এবার সেখানে গিয়ার পর এবার যখন যাচ্ছেন তখন ব্রাহ্মণরা দূর থেকে দেখছেন যজ্ঞবজ্ঞ সব বন্ধ করে দিয়েছে সত্যিই তাই এখন ভেবেছিল মার্বে মার্বে দু দূরের কথা ওর ওর ওদের স্ত্রীগণকে প্রশংসা করে আনন্দে আটখানা পাগল হয়ে গেছে হরি হ্যাঁ দৃষ্টা স্ত্রিয়াম ভগবতী কৃষ্ণে ভক্তিম অলৌকিকঞ্চতয়া হীনম হ্যাঁ মনুত্তা বাগার হইয়ানা ধিকার দিচ্ছে ধিকার আমাদের জীবন। আমাদের যাগযজ্ঞ আমাদের সমস্ত কিছু বিদ্যা আমাদের ব্রাহ্মণ তো ধিক্কার বলছেন ধিক জন্ম নীবি ব্রতম ধিক বহুদ্গতম ধিক কুলম ধাধাক্ষম বিমুখা যে তু অধক্ষ যে অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণ তার যদি বিমুখ আমরা আমাদের কুলে ধিক আমাদের বিদ্যায় আমাদের আমাদের ক্রিয়াকর্মে ধিক যাগয ধিক সমস্ত ধিক নুন অপি মোহিনী আবার অন্য জায়গায় এই শ্লোকীয়রাম আছে মাইনাম অপি মোহিনী দশমস্কন্ধে অন্য জায়গায় সত্যি তাই ভগবত মায়া এমনি যে বড় বড় যোগীগণকে মোহিত করে দেয় মাই নাম। যারা মায়া বিস্তার করবে তোমার ওপর তাদেরকে মোহিত মোহিত করে দেবে মায়া বিস্তার করে শঙ্কর মায়া বিস্তার করতে পারে তোমার উপর শঙ্করকে ঘোল খাই দেবে কে কৃষ্ণের মায়া যদি কৃষ্ণ চায় তা কি বলাম সাক্ষাৎ কৃষ্ণ বলরামকে জানতে দিল না যে কি ঘটনাটা ঘটে এক বছর ধরে কি ঘটছে আমি এই গৌবাছর রূপে আমি রয়েছি বুঝতে দিল না তাহলে এবার দেখো নুন নাম ভাগবত মায়া যোগিনাম অপি মোহিনী দেখো আমরা कत अहंकारी ए गुरुकुले दीक्षा है गुरुकुले वास है संस्कार होनी दे पैते देखो ये पैते दे संस्कार नारी नाम कृष्ण जगत गुरु दुरंत भाव ज विद्या मृत्यु गृह विधान नासज संस्कार न निवासु नाप नौ आत्मीसा नौचम न क्रिया अथापी उत्तमश्लोकेरे भक्तिधिरा चमक संस्कारादी मता दिवज संस्कार न निवासगुरों एरा संस्कार है গুরুকুলেরা বাসও করেনি আমরা তো গুরুকুলে বাস করেছি সংস্কার হয়েছে ন তপতপস্যা এরা করেনি না আত্মমীমাংসা বেদ বেদান্ত পরে নেতি এটা নয় এটা ঠিক নয় এটা অতৎ বস্তু এটা তৎবস্তু এইরকম আত্মমীমাংসা এটাও করেনি তা ন তপ না আত্মমীমাংসা ন শৌচম কিন্তু তাও তো আমরা সকল বেলে কত কিছু শৌচ আচার করি বিশুদ্ধ আচরণ আদি কত বিশুদ্ধভাবে থাকি কিন্তু তাও ওদের হ্যাঁ না আত্মমীমাংসা না শৈশব না ক্রিয়া শোভা ভালো ভালো কিছু কর্মও করেনি যাযোগ্য করে না ঘরে বসতে গিয়ে রান্না বাড়ি ঘরে কিন্তু হি উত্তম শ্লোক কৃষ্ণের যোগেশ্বরে ভক্তির দীরা এত দৃঢ় হলো কি করে তীব্র ভালোবাসা নসমাকাম সংস্কার অভিমতামভি আমাদের সংস্কার আদি কত কিছু হয়েছে দীক্ষা ভিক্ষা আমাদের তো হলো না কি করে হলো বলে তোমরা তো একটা জায়গায় মার খেয়ে গেছো তোমাদের হয়নি তোমাকে তো সঙ্গ করেন এখন তো অনিচ্ছা সাধুসঙ্গ হয়ে গেছে ভগবানের কৃপা সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বসাত্রে কয় লবমাত্য লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় লবমাত্য সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এই কথাটা যদি বিশ্বাস থাকে তাহলে দেখবে সমস্ত সমাধান হয়ে যাবে কোনো দিন আর কোনো কিছু অসুবিধা হবে না এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা এটা যদি সমাধান হয়ে যায় তাহলে সব সুবিধা হয় বরহ পিট বর বপু করম বিদা গপি ছদর সুদয় পুরায়োপবৃ বৃন্দারণ্যম প্রদা গীত গীতি বাঞ্ছা কল্পতর্শ কি পাশে ভেব পথি টানন পাবন ভৈষ্ণবভ্য নমো নম